छड़िए जाओ पिसा थकुनारा तो दान अर्थ पाठातेन बैंक छाचल्लिस कल राउंड बर्मिंग पोस्ट कार्ड बीच एक শূন্য শূন্য আট তিন সোয়েফট বিআইসিউর এ আর এ ওয়াই জিবি দুই দুই টাকা পাঠে আমাদের ইমেল করুন সাপোর্ট এট পিস মানবতার সমাধান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 আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ ওসলাত আল্লাহ রাসুল্লাহ আবাদ পৃথটিভির সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এক নতুন বিষয় নিয়ে সেটি হল এক বিখ্যাত সাহাবির জীবনী যাদের জীবনীতে রয়েছে আমাদের অনেক শিক্ষণীয় বিষয় কেন এই জন্য যে তারা নবী সাল্লি সালামের সাহাবি বিশ্ব নবী সাল আলহিমের যে জীবনী আমরা জেনেছি বা আমরা জানি তার চরিত্রে চরিত্রবান হয়ে এই সাহেবেরা আমাদের জন্য অনেক কিছু শিক্ষণীয় জিনিস রেখে গিয়েছেন তাই আজকে শুধু একটা সাহেবের জীবনে নিয়ে আপনাদের সামনে আলোচনা আমি রাখবো যাতে করে তাদের জীবনে থেকে আমরা কিছু গ্রহণ করতে পারি তারা যেভাবে চিন্তা করেন সত্যিকার অর্থে মানুষ যদি ওইভাবে চিন্তা করে চলে তাহলে তাদের জীবনে অনেক মঙ্গল আছে टिक भावे चले तीवन आज के आलोचना करी ये किचू पाब आसुन देखा जाहबीर तीन के तिनी साईद बीन आमेर अल जुहानी हक्कर एक युवक तरह आत्मकाही बोन उ जख खुबैए बन आदि रदेअल्लाह आनू के हत्या करार्ने में নিয়ে যাচ্ছেন ঠিক তার আগে মক্কার ছোট বড় শিশু যুবক সকলে সেই দৃশ্য দেখার জন্য ভিড় লাগিয়েছে তিনি বলছেন আমি স্বয়ং এই ভিড় দেখছি মানুষের ভিড় পড়ে গেছে তারা সকলে আশা করছে ওই লোকটিকে কেমন করে হত্যা করা হবে তাই আমরা দেখব উনি বলছেন ভিড়ের মধ্যে সবাই যাচ্ছে কিন্তু আমার ইচ্ছা আমি সবারই আগে থাকবো আর হবে আমি দেখবো তাকে কীভাবে হত্যা করা হচ্ছে অপরাধ হচ্ছে এই যে তিনি নাকি কোনো কোনো যুদ্ধে কোনো এক ক্রয়েশকে বা মক্কার কোনো কোনো মানুষকে তিনি হত্যা করেছিলেন এই ধরনের শোনা যায় তাকে নিয়ে যাওয়া হচ্ছে এই ভিড়ের মধ্যে চাই দিক দিয়ে ঘেরে তাকে নিয়ে যাওয়া হচ্ছে ওই তানিমে তানিমে নিয়ে যাওয়া হলো সেখানে পৌঁছানোর পর খোবায় বিন আদি রাজুল্লাহ আনহো नी तेलरा जी मुहूर्ते आल्लार जो दूरकार नमज पढ़ते दीते तेजी दूरकार नमज पड़ता तुजोग दे सूजगे नमज़ पढ़ल नमज़ पढ़ार परीक्ष दल तुम्हरा जी हमारे बेपारे भूल ना बुझते जा मरणर भय बसी सुंदर को लम्बा कर नमज़ पढ़ल तीन से करलना आस्ते आस्ते जे का बेदे हत्यादा हे उ थमथमी परेश सबाई देखे एबारी घटवे नहीं जावा हेखने बाधा हलो एक जन बोल अच्छा तुम्हें कि चाह तुम्हें झड़े देवा होक और तुम्हार संगी मुहम्मद सल्लासम তোমার স্থানে আসুক এটা কি তুমি চাও সে বলল এটা কখনোই হতে পারে না আমি এটা কোনো সহ্য করতে পারব না যে আমার সঙ্গী মোহাম্মদ সাল আয়াল সাল্লাম তার শরীরে একটু কাঁটা বিদ্ধ হোক এই কষ্টটুকু আমি সহ্য করতে রাজি নই তখন তারা কি করল অত্যন্ত হে করে তাকে মারধর করতে আরম্ভ করল তার আগে কি করেছিল তারা তার শরীরের এক একটা করে অংশ কাটছিল আর এই কথাই তাকে বলছিল যে তোমার সঙ্গী তোমার স্থানে আসুক যখন কবাইব রাজাল আনুপক্ষ থেকে শোনা গেল যে না সে কোনো মতেই রাজি নয় মোহাম্মদ সাল্লা ইসলামকে ত্যাগ করতে এবং তার শরীরে একটু কাঁটা প্রবেশ করুক এটাও সে ভালোবাসে না তখন তারা রাগান নিয়েতে হয়ে বলল চিৎকার করে একে কেটে ফেলো একে মেরে ফেলো ইত্যাদি ইত্যাদি সাইদ ইমনা আহমের আল জোহাইমি তিনি কিন্তু সব এগুলো তাকিয়ে তাকে দেখছেন তিনি বলছেন জামার আমার সামনে তালোয়ারের কত আঘাত আঘাতের পর আঘাত তার শরীরে পড়লো সেটা আমি গুণে শেষ করতে পারবো না কিছুক্ষণের মধ্যে সেই আল্লাহর রসুলের সাহাবি হোবায় বিন আদির আদেল্লা আনহ তিনি মাটিতে পড়ে গেলেন আর সেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তার আগে তিনি দোয়া করে গেছিলেন আল্লাহ হাসেমহু আদাদা অকুল বাদাদা ওলা তোগাদের মিন হুম আহাদা দোয়া করে গেছিলেন জি আল্লাহ তুমি সাক্ষী আমার ব্যাপারে যা এখন ঘটতে চলেছে বা যারা ঘোটাতে যাচ্ছে তাদের তুমি সকলকে গুণে রেখো এবং তাদেরকে তুমি এক এক করে হত্যা করো তাদের একজনকে তুমি ছেড়ো না এই কথা রেখেছে তিনি কি করলেন পরলোক গমন করলেন সাইদ বিন আমের আল জোহানী তিনি বলছেন আমি দেখলাম কুরাইশরা তারা নিজে নিজের বাড়ি ফিরে এসে নিজে নিজ কাজ করতে আরম্ভ করল সকলেই নিজে নিজের কাজে ব্যস্ত দিন যায় মাস যায় কাল যায় অনেক দিন যখন চলে গেল তখন সবাই পুরেশরা খোবাইব বিন আজিরাজ্লা আনহোর কথা ভুলে গেল। সেই হত্যাকাণ্ডের কথা তারা ভুলে গেল। কিন্তু সাইদ বিন আহমের এই যুবক এনে বলছেন সবাই ভুলে গেলেও কী হবে আমি কিন্তু তার কথা কোনো সময় ভুলতে পারি না একাকি থাকি তখন তার কথা স্মরণ করি যখন আমি ঘুমাতে যাই তখনও স্মরণ করি আর আমি যে কোনো স্থানে থাকে না কেন আমি তার কথা স্মরণ করি আমি ভুলতে পারি না তিনি বলছেন আমার অন্তরে এই দৃশ্য দুলাদায় ভেসে ওঠে যখন তার একটা করে অঙ্গ কেটে ফেলা হচ্ছিল তখন তার কি অবস্থা তারপর তিনি অত্যন্ত সুন্দরভাবে নামাজ পড়লেন কি চমৎকার সে নামাজ পড়া কি অবস্থায় তিনি নামাজ পড়লেন এই কথা আমার খুবই দোলা দিচ্ছিল বারবার আমাকে এই কথা স্মরণে আসছিল আমি চিন্তা করতে পারছিলাম না যে সে কেমন মানুষ আর সবচাইতে বড় যেটা সেটা হলো যে মোহাম্মদ সাল্ল্লাহ আলি আসসাল্লাম তিনি কেমন মানুষ তিনি কেমন মানুষ একটা জীবন্ত মানুষের অঙ্গকে কেটে ফেলা হচ্ছে এক এক করে কেটে ফেলা হচ্ছে তারপরেও জিজ্ঞাসা করা হচ্ছে যে তোমার সঙ্গেই তোমার কাছে আসুক আর তুমি এখান থেকে মুক্তি পেয়ে যাও তবু তাতে রাজি হলো না তাহলে নবী মোহাম্মদ সাল আলিয়াল্লাম তিনি সাধারণ মানুষ নন তিনি সত্য সত্যনবী সাধারণ একটা মানুষের জন্য একটা মানুষ এমনি নিজের রক্তত্ব হওয়া শরীরকে দেখে সে মুক্তি লাভ করতে চাইবে কিন্তু ইনি চাইলেন না তাই নিশ্চয়ই মোহাম্মদ সাল্লাসাল্লাম তিনি একজন সত্যনবী তাই তিনি এই চিন্তা করতে করতে ইসলাম গ্রহণ করে ফেললেন আর মক্কাবাসীর সামনে তিনি বললেন যে আজ আমি তোমাদের এই প্রতিমা পূজা থেকে নিজেকে আমি মুক্ত করলাম তোমাদের এই অত্যাচার তোমাদের এই অপকর্মের মধ্যে আমি আর কোনোদিন সামিল হব না আমি সাক্ষ্য দিচ্ছি লা লাহ এল্লাহ ওয়ান্না মহম্মদ রাসুল্লাহ একমাত্র আল্লাহ ছাড়া কোনো সত্য উপাশনে এবং মহম্মদ সাল আলি সাল্লাম তাঁর রসুল এই ঘোষণা সে দিয়ে দিল মক্কায় কিন্তু তার অনেক আগে নবী সাল্লাহ আলি সাল্লাম তিনি মক্কা ছেড়ে মজেনেই চলে গেছেন সাইদ্বিন আহমেদ জোহাইমি তিনি চিন্তা করলেন যে মক্কায় আমি আর থাকবো না আমি যাব সেই বিশ্ব নবী সাল্লাহ আলি সাল্লামের কাছে জেনবীর জন্য জেনবীর প্রেমে যে নবীর ভালোবাসায় খোবাইবিন আদি নিজের জীবন বিসর্জন দিলেন সেই নবীর কাছে আমি যাব। তারই ছায়াতল আমি থাকবো তারই আমি সঙ্গে আমি থাকবো তাই তিনি সেখানে চলে গেলেন নবীর সাল্লু সাল্লাম মদিনায় রয়েছেন মদিনায় গিয়ে তিনি রসুসাল্লাহ ইসলামের সঙ্গে থাকলেন এবং অনেক ইসলামিক কাজে তিনি জড়িত হয়ে গেলেন ইসলামের অনেক কাজ করলেন তারপর নবীর সাল্লু আলাইসাল্লাম বিগত হয়ে গেলেন তিনি মারা গেলেন তারপর আবাকা সিদ্দিক রাজিয়াল খলিফা হলেন তার খিলাফতি কালেও তিনি ছিলেন তাকে অনেক সহযোগিতা করেছেন তিনিও মারা গেলেন তারপর দ্বিতীয় খলিফা ওমর বিন খত্তাব রাজিয়ালহ হলেন তাকে তিনি উপদেশ দেওয়ার জন্য তার কাছে গেলেন বললেন হে ওমর আপনি এখন মুসলিম জাহানীর খলিফা আল্লাহ রাবুল আলমিনের যিনি রসুল তার দায়িত্ব আপনি পালন করছেন তার আপনি খলিফা আপনার কর্তব্য আপনি নিজের জন্য যা ভালোবাসবেন অপরের জন্যও সে জিনিসই আপনাকে ভালোবাসতে হবে আর একটা কথা আপনাকে সতর্ক করতে দিতে চায় যে আপনি আল্লাহকে ভয় করবেন মানুষকে ভয় করবেন না আল্লাহর বিধানের সামনে আপনাকে নত নতাহতো হবে মানুষের চাপে আপনি আল্লাহর বিধানকে কোনো দিন করতে পারবেন না এই কথা তিনি বললেন আর বললেন যে আপনি এই কাজ করুন আপনাকে এগুলো বাস্তবায়ন করতেই হবে তখন উমর বিন খাত্তাদ্দি আল্লাহনে বললেন যে কেমন করে পারবো বা কে পারবে এগুলো আপনি যে ধরনের কথা বললেন এগুলো কে পালন করতে পারবে তখন সায়েদিন আমের আল জাহামি তিনি বললেন আপনাদের মতো লোক যাদেরকে আল্লাহরুল্লাহ আলমিন রসুসাল্লাহ ইসলামের ডাইরেক্ট খলিফা তৈরি করেছেন তাদেরকে পারতে হবে তারাই এই কাজটা পারবে তিনি তখন দেখলেন কোনো উপায় নেই তখন তিনি মুসলিম জাহানীর খলিফা দেখলেন সায়েদিন আমের আল জহামির কথা এবং তারে খ্লাস এই দেখে তিনি বললেন হে সাঈদ বিন আমির জহামি আপনি আমার একটা কথা রাখুন সেই কথাটা হচ্ছে এই আপনাকে আমি হেমস এলাকায় গভর্নর বানাতে চাই তখন তিনি বললেন হে খালিফা হে আমির আল মোমেনিন আপনি আমাকে এই ফিতনায় ফেলবেন না তখন তিনি বললেন অবশ্যই হে সাঈদ আপনাকে এই দায়িত্ব বহন করতেই হবে শেষমেশ তিনি কি করলেন ওমর বিন খাত্তা রাজি আল্লাহ আনহর এই চাপে তিনি রাজু হয়ে গেলেন বললেন যে ঠিক আছে আপনার কথা আমি রাখলাম অমর বিন খত্তা আল্লাহ আনহ তিনি যখন দেখলেন যে সাঈদ বিন আমের তিনি রাজু হয়ে গেছেন তখন তিনি বললেন ঠিক আছে আপনি যেমন সরকারি দায়িত্ব পালন করবেন তাহলে আপনার জন্য কিছু সরকারি বেতন নির্ধারণ করা উচিত তখন তিনি বললেন এগুলো আমার কিছুই দরকার নেই বেতন নির্ধারণে আমার দরকার নেই তবে আমার যতটুকু প্রয়োজন ততটুকুই আমার দরকার এই বলে তিনি চলে গেলেন কোথায় হেমসে যে দায়িত্ব পালন করতে চলে গেলেন সেখানে গিয়ে কিছু দিন তিনি ঠিক ঠিক নিজের গতিতে চলছেন তার কিছুদিন পরে হেমস থেকে কথিপয় লওয়ক মদিনায় এলেন ওমর বিন খাত্তা আবরাদ্লা আহো কাছে সাক্ষাৎ করতে উমর বিন খাত্তা উদ্দিয়াল্লাহ আনহো তিনি তাদেরকে জিজ্ঞেস করছেন আচ্ছা তোমাদের এলাকায় যে সমস্ত মিসকিন বা যে সমস্ত দরিদ্র লোক রয়েছে সেই লোকদের লিস্ট আমার কাছে দাও প্রিয় শ্রোতা এখন আমাদের সামনে একটু আসসালাম আলাইকুম আমি জানি আপনারা দেখছেন পিস টিভি বাংলা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 কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন এগারোটায় বাংলাদেশে ও রাত সাড়ে দশটায় ভারতে পিস টিভি বাংলায় ম্যারেজ ও ডিভোর্স ও প্রবলেম জয়েন্ট সিস্টেম Heaven or hell? Big fatty liver has become the norm. You choose. Beauty, wealth, family status, virtue. Decide what you want. Decide your choice. Be sad or be happy. It's your choice. मानवता समाज जन विभ्रांत चल रख शासन मिटी दिल अंधकार कार आदर से जीवन के कीकुँ के, के लो कि तो को रहे को लो मनो पतार उपकार जाना जननों देखुन पीस टीवी रौनुष्टान आल खॉरानेर आलो परबर्ती रौनुष्ठान पीस टीवी बंगलाए असलाम अलेकुं वराहमत अलाहि है अले बहले बाहर्कातू आम रहा बुल छि সাইদ বিন আমের আল জাহানীর সাহাবির এই জীবনী অমর বিন খাত্তা আবরাদ আনহো তিনি হেমস থেকে আসা সেই লোকদের কাছে যারা দরিদ্র সেই দেশের অভাবী মানুষ তাদের লিস্ট তিনি চাইলেন তারা লেখল অমুক অমুক অমুক তারপর লেখা হলো সাঈদ বিন আমির আল জাহামি অমর বিন খাত্তা আবরাদিয়াল্লাহ আনহো মুসলিম জাহানের খলিফা তিনি জিজ্ঞেস করছেন সাঈদ বিন আমির আল জাহামি ইনি কে তিনি আমাদের আমির তোমাদের আমির সাইদিন আমিল জোহামি বলছি হ্যাঁ বলছা উনি কি মিসকিনের লিস্টে বলছে হ্যাঁ উনি মিসকিনের লিস্টে রয়েছেন কারণ আমরা দেখেছি তার অবস্থা এমন হয়েছে যে আমরা দেখেছি কোনো কোন দিন তার বাড়িতে রান্না চাপেনি তখন অমর বিন খাত্ত রাজিয়াল আনহ কান্না করতে আরম্ভ করলেন মুখের দাড়ি এগুলো ভিজে গেল তারপরে বললেন ঠিক আছে তোমারকে আমি এক হাজার দিনার আমি দিচ্ছি এক হাজার দিনার তাদের ব্যাগে ভরে দিয়ে বললেন আমার সালাম দেবে আর বলবেন যে অমর বিন খাতাব আমিরুল মোমিনিন আপনাকে এই তোহফাটুকু দিয়েছে তারা সেই তোহফা নিয়ে চলে গেল হেমসে হেমসে পৌঁছানোর পরে সায়েদ বিন আমের যিনি ওই এলাকার গভর্নর তার কাছে এই সম্পদটুকু পৌঁছিয়ে দিলেন ব্যাগটা পৌঁছিয়ে দিলেন ব্যাগ খুলে দেখল সেখানে দিনার ভরা আছে দিনার ভরা আছে খুলে দেখেই তিনি লাফিয়ে উঠলেন আর বল ইন্নালে তখন তার স্ত্রীর কাছে ছিল বলে কি হলো বলছে মুসলিমরা কি কোনো জায়গায় পরাজয় বন করেছে নাকি বলছে আদ অমিন দলিক বড় বিপদ বলছে এর বড় বিপদ কি তুই বলো সেটা কি তো বলল যে আমার ঘরে দুনিয়া ঢুকে গেছে আমার ঘরে দুনিয়া ঢুকেছে সেই জন্য আমি ইন্ন ইল্লা পলমের সব থেকে বড় বিপদ আমার জন্য তখন তার স্ত্রী বললো ঠিক আছে সেখান থেকে তুমি মুক্তি লাভ করার চেষ্টা করো তখন সাইদিন আমের আল জাহামি বললো তুমি কি আমাকে এ ব্যাপারে সাহায্য করবে সাহায্য করব না কেন নিশ্চয়ই তোমাকে আমি এই ব্যাপারে সাহায্য করতে রাজা আছি কিন্তু স্ত্রী জানে না যে বেগের মধ্যে এক হাজার দিনার ভরা আছে সে না জানেই সে বলল ঠিক আছে সাহায্য করতে রাজা আছি এ বলে তিনি কি করলেন সবগুলোকে খানি ওই মূল্যসে বসে বসে তিনি এতিম যারা বিধবা তাদের নামে নেমে সেখানে গুলো করলেন সবগুলো বিলি বন্টন করে দিলেন এখানে তিনি মুক্তি পেলেন ওই দুনিয়া থেকে তিনি অত্যন্ত খুশি হলেন যে আমি আমার বিপদ থেকে মুক্ত হয়ে গেছি এরপর কিছুদিন পরে অমর বিন খত্তাব রদাহ আনহ তিনি ভ্রমণে আসছেন হেমস সেখানে পৌঁছানোর পর চারিদিক থেকে শুধু অভিযোগের খোঁজ অমর বিন খাত্তাবকে বলা হচ্ছে আপনি যাকে গভর্নর করে পাঠিয়েছেন তার এরকম অসুবিধা তার এই অভিযোগ মজমালভাবে সাধারণভাবে লোকে শুনালো এবার ওমাবিন খাত্তা ভাবছিলেন কি সত্যিই কি সাঈদিন আমের জহামি তার বিরুদ্ধে এই অভিযোগগুলো সত্য ওমাবিন খাত্তা মনে মনে ভাবছিলেন আমি যে লোকটাকে নির্ধারণ করেছি নিশ্চয়ই তিনি একজন সৎ এবং মুকলেশ আল্লাহর জন্য তিনি কাজ করবেন এই আমার ধারণা ছিল তো লোকেরা কেন অভিযোগ করছে তাই তাদের সামনে কোনো কথা না বলে তিনি সকলকে ডাক দিলেন সায়েদ বিন আহমাল জোহামিকে ডাকেন সামনে সামনে কথা যে তাদের অভিযোগ আমি শুনবো এবং যার বিরুদ্ধে করা হচ্ছে সেও শুনবে এই জন্য সকলকে ডাকা হলো উমর বিন খাত্তা আবরাদ আনহো তিনি বসলেন আর পাশে বসলেন সাঈদ বিন আহমেদ জাহামি আর লোকদেরকে বললেন বলো তোমাদের অভিযোগ কে আছে সর্বপ্রথম অভিযোগ হলো ওই ব্যক্তির জন্য সবাই এক বাক্যে বলে উঠলো সূর্য উঠে যাওয়ার পরে তিনি ডিউটিতে আসেন তখন সাঈদ বিন আমির জহামিকে অমর বিন খাত্তাওয়া দেওয়াল জিজ্ঞেস করলেন আচ্ছা সাইদ বিন আহমেদ তাদের যে এই অভিযোগ এটা কি সত্য তখন বললেন যে হ্যাঁ সত্য তো কেন কারণ দর্শাও কেন কারণ দর্শাও তখন বললেন যে আমার বলার ইচ্ছা ছিল না কিন্তু আপনি যখন বলছেন আমি এল মোমেন আপনাকে আমি শোনাচ্ছি আমি কেন সকাল সকাল ডিউটিতে আসতে পারি না তার একমাত্র কারণ হল যে আমার বাড়িতে কোনো কাজের লোক নেই আমার বাড়িতে অনেক ছেলে মেয়ে আছে তাদের সমস্ত কিছু দায়িত্ব পালন করতে হয় সকালে খুমির তৈরি করতে হয় সে তাদের রুটি তৈরি করতে হয় রুটি তৈরি করার পরে তাদের খায়ে দেয়ে আমাকে আসতে হয় এই করতে করতে আমার দেরি হয়ে যায় তখন অমর বিন খাতা মনে মনে বললেন আলহামদুলিল্লাহ আমি ভেবেছিলাম আমি সায়েদিন আমির সম্পর্কে যা আমি চিন্তা করে রেখেছিলাম আসলে সে তিনি সৎ লোক এই অভিযোগের কোনো ক্ষতি নেই তারপর বললেন আচ্ছা বলতো তোমাদের দ্বিতীয় অভিযোগটা কি তখন তারা বলল আল মোমেনিন রাত্রের বেলায় কোনো কথা বলেন না তিনি আমাদেরকে রাত্রের সময় দেন না অমরুল খাত্তা বললেন হিয়া সাইদ বিন আহমিনি তাদের এই কথা কি সত্য আপনি কি তাদের এই অভিযোগ মেনে নিচ্ছেন তিনি বললেন আমি তাদের অভিযোগ মেনে নিচ্ছি অমর বিন খাত্তা আবরাদ হো তিনি বললেন ঠিক আছে তো এটি কেন এর উত্তর কী আপনার কাছে তখন বললেন যে আমি দিনটা মানুষের কাজে লাগায় আর রাতটা আমি নির্দিষ্ট করে নিয়েছি আল্লাহর জন্য আমি রাত্রে কারোর সঙ্গে কথা এই বলবো না সেটা আমি আল্লাহর জন্য সময় দেব তার জন্য আমি কারোর সঙ্গে কথা বলি না ওমর বিন খত্তাউর আল্লাহ আনহো এবারও বলেন মনে মনে আলহামদুলিল্লাহ আমার যে ধারণা ছিল যে আমি সুযোগ্য একটা লোককে আমি নির্ধারণ করেছি গভর্নর হিসাবে সেটা ঠিকই আছে তারপর আবার জিজ্ঞাসা করলেন আর যদি তোমাদের কিছু অভিযোগ থাকে সায়েদ বিন আহমেদ জাহানের বিরুদ্ধে তাহলে করতে পারেন তখন তারা বলল যে তিনি মাসে একদিন আসিন না অমাবিন খাতা বললেন যে সাঈদ এটা কি সত্য তখন তিনি বললেন জি হ্যাঁ এটা সত্য আমি মাসে একদিন আসি আমি গায়ব থাকি তখন তিনি বললেন কেন উনি বললেন এটা আমি বলতে ইচ্ছুক নয় কিন্তু যেহেতু আপনি শুনতে চাচ্ছেন তাই আমি বলতে বাধ্য বললেন হে আমি এলমো মাসে একদিন আমি কাপড় পরিষ্কার করি কাপড়টা পরিষ্কার করার পরে আমি সেটাকে শুকানো পর্যন্ত অপেক্ষা করি আর আমার দ্বিতীয় কাপড় নেই সেটা শুকোই তারপরে আমি পরিধান করি আর আমি নিজেই কাপড় পরিষ্কার করে। সেজন্য আমি বাইরে আসতে পারি না হ্যাঁ আমি রেল মো এই কথা শুনে ওমা বিন খাত্তা আবরাদ আনহ তিনি এবারও বললেন আলহামদুলিল্লাহ তিনি আল্লাহর প্রশংসা করলেন তার যে এই অ্যাবসেন্ট থাকা তার এই গায়ে বিহা অনুপস্থিত হওয়া এটা সত্যি একটা যুক্তি যুক্তিসঙ্গত আমিরুল মুমিনিন তিনি চিন্তা করলেন যে একজন গভর্নর হয়ে তার এই অবস্থা তখন তিনি বলে মনে মনে খুব খুশি হয়েছিলেন যে আমি সঠিক লোককে নিয়োগ করেছি তারপর তিনি আবার জিজ্ঞেস করলেন ঠিক আছে আরও কোনো তোমাদের অভিযোগ আছে কিছু তার বিরুদ্ধে উনি ভেবলেন হয়তো আর কোনো অভিযোগ থাকবে না তখন তারা আবার অভিযোগ করল যে হে আমির আল মোমেনিন আপনার এই গভর্নর আপনার এই লোক তিনি কি করেন মাঝে মধ্যে উদাসীন হয়ে যান মাঝে মধ্যে মজরিস বসে থাকেন আমরা কথা বলি কিন্তু উনি যেন অন্য জায়গায় চলে যান কেমন একটা হয়ে যান এইটা কেন হয় তখন অমর বিন খাত্তা রাজিউল আনহ জিজ্ঞেস করলেন হে সাঈদ বিন আমির আলজামি এটাকেই সত্য তখন বললেন হ্যাঁ আমির আল এটাও সত্য তাহলে এটার কি উত্তর আপনার এটা কেন হয়ে থাকে তখন তিনি বললেন হে আমি মোমেন আমি যখন মক্কায় ছিলাম আমি নিজের পুরাতন ধর্মের পরে ছিলাম আর যেদিন আমি খুব বিন আদি রাজ আনহর সেই হত্যাকাণ্ড দেখেছিলাম তাঁর যে দৃশ্য তিনি যখন নামাজ পড়ছিলেন আর লোকেরা তার এক্কর অঙ্গগুলো কাটছিল আর তিনি যেমন অত্যন্ত আঁকুর মানে দুঃখের সুরে তিনি তাদের জন্য বদ দোয়া করছিলেন জাল্লাহ হুম্মা হাসি আদাদা আকতুল হুম বাদাদা ওলা তুগাদির মিন আহাদা এই দোয়াটা যখন তিনি করছিলেন ক্লাসের সঙ্গে তখন আমার মনে হচ্ছিল আকাশ থেকে নাকি কোনো আজাব আসবে এই যে পরিবেশটা এই দৃশ্যটা আমার খুবই মনে পড়ে তার এই করুণ দৃশ্য আমার খুবই মনে পড়ে আর বিশেষ করে ওই কথাটা তখন যখন তাকে বলা হয়েছিল আপনাকে মুক্তি দেওয়া হবে আর নই মোহাম্মদ ইসলামকে এখানে নিয়ে আসা হবে তখনও তিনি বলেছিলেন এটা তো দূরের কথা আমার নবীর শরীরে একটা কাঁটা প্রবেশ করলে সেটা আমি সহ্য করতে পারবো না এগুলো আমাকে মাঝে মাঝে উদাসীন করে দেয় যখনই সেই ছবি আমার সামনে ভেসে ওঠে পৃথিবীর কোনো জিনিস সম্পর্কে আমার জ্ঞান থাকে না আমি জানুন কেমন হয়ে যায়। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী এই ঘটনা এখানেই শেষ হলো এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা নিতে পারি আমরা অনেক কিছু শিক্ষা নিতে পারি যে সাঈবিন আমেল যেহামি शत शत लोकर मध्य शुद्ध एकजन ही घटना थी इमाम ग्रहण करल क्यों यही अत्यंत गभीर भाव से दर्शन करल्लाह रहमते हिदायत प्राप्त हो निवाच में जेटने जो बेपार रही है सरसरि सिलेक्शन कर आमर के उमर बीन खत्ता आनो एखनाचने एक पद्धति पेलम एखने पद चेह बर पद के ठेले देखने से ही जुगे পদ ঠেলে দেওয়া হয়েছে আর যুগে পদ চেয়ে নেওয়া হচ্ছে এ হচ্ছে আমাদের পার্থক্য আমরা সত্যিকায় নিজেকে যদি আমরা দায়িত্বশীল হিসাবে গড়ে তুলতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে ঠিক নিজেদেরকে গড়তে হবে তবে আমরা দায়িত্ব পাবো আল্লাহ রবুল্লা আলমের কাছে আমার দোয়া হে আল্লাহ তুমি ওই সমস্ত লোকদের জীবনে থেকে আমাদের তাদের মতো তৈরি করার তফিকা দাও আর তাদের সেই চরিত্র আমাদেরকে চরিত্রবান করো আজকে মতো তাহলে এখানেই প্রিয় দর্শক মন্ডিল আমাদের কাছে বিদায় আসসালামুকম্বরুল <laughs> কামনাকে মেরে বলিদান দিতে হবে আল্ হুকুমকে মান দিতে হবে শুধু মুখে দাবি নয় ইবাদত দিয়ে প্রমাণ দিতে হবে আমি মোহাম্মদ বদরুদ্দুজা নাদবী আপনারা দেখছেন পিস টিভি বাংলা জানেন কি করে আল্লাহ তার মুমিন বান্দিওকে বেহেস্তের অধিকারী বানিয়ে দেয় তাহলে দেখুন ইসলামে ইবাদতের গুরুত্ব দেখুন ইসলামে ইবাদতের গুরুত্ব বের শনিবার নিতে হবে সৌর জগৎ সূর্যকে কেন্দ্র করে তার গ্রহগুলো একটি চমৎকার শৃঙ্খলার ভিতর দিয়ে ঘুরছে পৃথিবী ঘুরছে তার আপন কক্ষপথে পথে গবেষণা আল্লাহ শৃঙ্খলার ব্যবস্থা করেছেন প্রতি সোমবার ও মঙ্গলবার রাত সাড়ে দশটায় বাংলাদেশে ও রাত দশটায় ভারতে বিস টিভি বাংলায় ডক্টর জাকিরের আন্তরিক বার্তা खंड लोक नबीजी तुम्हारा लोकटीजी तुम्हारा लोकटी आरोप जिज्ञेस करलो नबीजी तुम्हारा लोकटी चतुर्थ बार जिज्ञेस करलो তারপরকে নবজি বললেন তোমার বাবা তার মানে চার ভাগের তিন ভাগ অর্থাৎ পঁচাত্তর পার্সেন্ট যায় মায়ের দিকে এবং চার ভাগের এক ভাগ অর্থাৎ পঁচিশ পার্সেন্ট যায় বাবার দিকে সংক্ষেপে মা পাচ্ছেন গোল্ড মেডেল সিলভার মেডেল এবং ব্রোঞ্জ মেডেলটাও মা পাচ্ছেন বাবাকে শান্তনু পুরস্কারটা নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে এটা সুনানিতে উল্লেখ করা আছে কিতাবুল জিহাদ অধ্যায় নম্বর ছয় হাতিস নম্বর তিন হাজার একশো ছয় নবজ সাল্লা বলেছেন জান্নাত তোমার মায়ের পায়ের নিচে